বিভক্তা আর একটা আছে শুরুতে আছে ওমা ন এখানে আল্লাপাক বলছেন আল্লাপাক বলছেন তারপরে এটা হলো আর একটা এই তিনটা নবস একটা নবস হলো আপনাকে সবসময় খারাপ কাজের দিকে টানে আরেকটা হইলো সবসময় ভালো কাজের দিকে টানে আরেকটা হইলো সব যেটা শক্তিশালী খারাপের দিকে টানে আর মতমাইন্ সবসময় বালোর দিকে টানে আর আম্মারাটা যদি মতমাইন্ শক্তিশালী হয় সাথে থাকে আর লাভামা শক্তিশালী হলে লবশ শুভান কালিকা শুভল প্রায়